السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادية له وأشهدو أن لا إله إلا الله وحده لا شريك له وأشهدو أن محمدا عبده ورسوله أما بعد شمان جشك بندو دوري وقع چه جي دیکھاني بوشي أما دور نشتان دیکسين شبهي كي شادر شبه چا جانت چه দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর অংশ রহমিত যেখানে আমাদের ইমাম আলোচনা করছিলেন ইমানের বিষয়টি তিনি বলছিলেন ওয়ানু মু বিশি ও জাজাইল মিজান। আমরা ইমান রাখি পুনরুত্থানের উপর এবং কেয়ামতের দিনে মানুষের আমল সমূহের প্রতিদান দেয়া হবে এবং আমল সময় পেশ করা হবে হিসাব করা হবে মানুষদেরকে কিতাব পড়তে বাধ্য করা হবে এবং সব এবং শাস্তি তাদের মধ্যে নির্ধারিত হবে সেরা দিয়ে পার হবে মিজানে তাদের জিনিসপত্র ওজন করা হবে তাদের যা আমল করেছে সেগুলো ওজন করা হবে এই জিনিসটি কথাটি বলেছেন তিনি আমাদের ইমাম বিরাশি তিরিশ নম্বর ফাঁকড়াতে এই কথাটি বলেছেন তো আমাদের এই ইমামের এই কথাগুলো হচ্ছে কেয়ামতের মেইন পর্ব মূল আলোচনার বিষয় কেয়ামতের এর আগের একটা পর্ব আছে সেটা হচ্ছে প্রারম্ভিক পর্ব সেখানে মানুষের ধ্বংস হবে তারপর পুনরুত্থান হবে বর্তমান যে মানুষগুলো দুনিয়াতে বসবাস করছে আমরা দেখতে পাচ্ছি নদী নালা গাছপালা এখানে আছে পাহাড় পর্বত মানুষ জীব জন্তু কত কিছু না আছে এইখানে এই জীবনের এই স্পন্দন চলছে মানুষ তার পথে চলেছে পাঁচ জন্তুগুলো তাদের মন চলছে এবং জীবনযাত্রা থেমে নেই কিন্তু একটা সময় আসবে যে সময় এই সবকিছু থেমে যাবে জীবন্ত মানুষগুলো মৃত হয়ে পড়বে এটা আল্লাহ তালা কোরআন কানিম বলে দিয়েছেন সুরা রহমানি কুল্লু মানে আলী হ্যাফান এই জমিনের বুকে যাই আসে অথবা এই সৃষ্টিকূল যাই আসে সবই ধ্বংস হয়ে যাবে ক্রম একমাত্র বাকি থাকবে আপনার আপনার রবের চেহারা এবং তার সত্তা বাকি থাকবে যিনি প্রবল প্রতাপান্বিত এবং সম্মানিত তিনি শুধু বাকি থাকবেন আর সব কিছু ধ্বংস হয়ে যাবে তিনি যা চাইবেন সেটা ব্যতীত সবই ধ্বংস হয়ে যাবে এটাই হচ্ছে ইমান বিল গাইবের একটা অংশ এরপরে উপরে ইমান রাখতে হয় প্রত্যেকটি ইমানদার বিশ্বাস করে যে এই প্রাণ চঞ্চল্য একদিন থেমে যাবে শেষ হয়ে যাবে সবকিছু যেমন অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন কুল্লু সহি যা কিছু আছে সবই ধ্বংস হবে সবই ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহ রবুল ইজতের সত্তা এবং তার চেহারা তাই শুধু অবশিষ্ট থাকবে কোরআনে করিম আল্লাহ তালা এটা বারবার বলেছেন কোরআনে করিমে বারবার বলেছেন সব ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হচ্ছে কেয়ামতের প্রথম পর্ব যে এখান থেকে শুরু হয়ে যাবে একটা মানুষ যেমন মৃত্যুর পর থেকে তার কেয়ামত শুরু হয় আরটি একটি ব্যাপক কেয়ামত যখন আলামতল কেয়ামত শেষ হবে তখন যে কেয়ামতটি শুরু হবে যে অবস্থা শুরু হবে এটি হচ্ছে শেষ হয়ে যাওয়া দুনিয়া থেকে মানুষের চলে যাওয়া একেবারে প্রাণ স্পন্দনে থেমে যাওয়া এই বিষয়টি শুরু হয়ে যাবে আল্লা তালা কোরআন একিমে সেটা বলে দিয়েছেন কখন সেটা হবে যখন ইশরাফিল প্রথমবার সিংগায় ফুঁতকার দেবেন ঘোষণা করেছেন যে এই ফুঁতকারের সাথে সাথে আসমানে যা আছে সবই বেহস হতে হতে মারা পড়বে এবং তারা শেষ হয়ে যাবে কোরআনকারিম আল্লাহ বলেছেন সিংয়ে দেয়া হবে সেই ফুৎকারের সাথে সাথে আসমান সমূহ এবং জমিনে যারা আছে আল্লাহ যা চায় সেটা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু বেহস হয়ে যাবে বেহোস হতে হতে এক একসময় মারা পড়বে সড়ক শব্দের বিভিন্ন অর্থ আছে সর অর্থ হলে বেহস হওয়া তরিতাহত হওয়া যেমন কখনও যদি আকাশ থেকে বজ্র পড়ে সেই বজ্রের কারণে মানুষ যে স একা বজ্রকে বলা হয়েছে বজ্র পড়লে যে মানুষ যেভাবে শেষ হয়ে যায় এরকম অবস্থা হতে হবে সব কিছু মানুষ মানুষের জীবন স্পন্দন শেষ হয়ে যাবে সেটা শুরু হবে এবং শেষ পর্যন্ত মারা পড়বে প্রথমে আওয়াজ হয়ে যেটা আমরা হাদিসে পড়েছি প্রথমে আওয়াজ হতে থাকবে সাক্ষা ছিঁ আওয়াজ হতে থাকবে সে আওয়াজ বাড়তে বাড়তে এক সময় সেটা মহা নিনাদে পরিণত হবে এবং তা শুনে সবাই বেহস হয়ে পড়ে যাবে এটি হচ্ছে এমন এক চিৎকার এমন এক শব্দ যে শব্দের কারো সময়ে সবাই ধ্বংস হবে কেউ আমি তারা ফিরে যেতে পারবে না যারা বের হয়েছে যে যেখানে আছে সেখানেই মারা পড়বে সেখানে বেহস শেষ হয়ে যাবে যেমনি ভাবে পূর্বর্তী উম্মদগুলিকে আল্লাহ তারা শেষ করে দিয়েছেন যখন আল্লাহর নির্দেশনা আসছে ব্যাপক সেই নির্দেশনা যখন আল্লাহ ধ্বংসের নির্দেশনা আসবে তখন কি হবে আল্লাহ বলে তারা তো শুধু অপেক্ষা করছে একটি চিৎকারের যে চিৎকার তাদেরকে পেয়ে বসবে এমত অবস্থা ঝগড়ায় লিপ্ত অর্থাৎ পরস্পর রসল্লাহাম জামা হাদিসে বলেছে পরস্পর দেখা গেছে কেউ কাপড় বিছিয়েছে বিক্রি করবে আগেই তার সেই চিৎকারে এসে গেছে মারা পড়েছে কেউ তার হাতের লোকমাটি মাটি উঠিয়েছে সে নিয়ে যাবে সেটাকে তার মুখ পর্যন্ত নিবে এর মধ্যেই তার এই শব্দ শুনেছি এবং সে ধ্বংস হয়ে গেছে মুখটা মুখের কাছে আর নিতে পারেনি কেউ তার তার ওট বা গরু বা বাথান ওটের বাথান বা গোরুর যে গোয়ালঘর ঠিক করছে অথবা তার পানি খাওয়ার জায়গা ঠিক করছে কিন্তু সেটা ঠিক করার আগেই সেটা ধ্বংস হয়ে যাবে সেটাকে সে ধ্বংস হয়ে যাবে আর কিছুই ঠিক করতে পারবে না এটাই আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে ফালাইস্তি তাও সিয়তেন তারা কোনো অসিহত করার ক্ষমতা রাখবে না এবং তারা তাদের তাদের পরিবারের কাছেও ফিরে যেতে পারবে না অর্থাৎ এমন এক চিৎকার আসবে এই চিৎকারে খনিকের মধ্যে সে ঘটনা ঘটে যাবে যে মানুষ আগফিজ ভাবার কিছু করার কিছু পরিবর্তন করার কাউকে কিছু বলার যে আমি এক বিপদে পড়েছি তোমরা আসো ইত্যাদি বলার বা কিছু করার কোনো ক্ষমতা তার পাবে না সেটা হচ্ছে সেই ধ্বংস সেটা হচ্ছে প্রথম ফুৎকার হাদিস রসুল্লাহ সাল্লাহ বলেছেন থাকু ফুর তারপর সিঙ্গিয়া ফুৎকার দেয়া হবে ফালা ইসমাম রহাদ ইল্লা আশুকা আলি ইত্যান ওয়ারাফা এটা যে কেউ শুনবে এই চিৎকার এত কঠিন চিৎকার হবে যে তার এমন অবস্থা হবে যে একটা মানুষ তার ঘাড় বাঁকা করছে অথবা ঘাঁড় রাখছে উপরে উঠাচ্ছে কোনটাই তার দ্বারা সম্ভব হবে না যে অবস্থায় আছে সে অবস্থায় সে মারা পড়বে এটাই মুসলিমের হাদিসেমের তারপর সিংহায় ফুৎকার দেয়া হবে যেই শুনবে সে যে অবস্থায় আছে মাথা উঠাতে পারবে না আর মাথা নামাতে পারবে না যে অবস্থা সেই অবস্থায় সে মারা পড়বে রসল্লা সালাম বলে হাউদা ইবিলিহি একজন মানুষ তার উঠে পানি খাওয়ার স্থানটা ঠিক করতেছে সে শুনবে শুয়ে শুনে সাথে সাথে মারা পড়বে তারপরে তার আশেপাশের লোকেরা মারা পড়বে এর অর্থ হচ্ছে যে এই ব্যাপক ধ্বংস তখন সাথে সাথে হবে এত মুহূর্তের মধ্যে হয়ে যাবে যে মানুষের আর কিছু করার থাকবে না অন্য হাদিসে আর সিমা বখার রহমতুল্লাহ আলী জামনা করেছেন তিনি বলেন যে কত দ্রুত কত দ্রুত একটা মানুষ এই তখন ধ্বংস হয়ে যাবে সেটা বলার জন্য তিনি বলছেন দুজন মানুষ কাপড় বিছিয়ে দিচ্ছে একে অপরকে আলোচনা করছে কাপড় কিভাবে বিক্রি করবে ফলাই তো বা নিহি ওলা আবার পিছিয়েছে সোজা করার সম্ভব না যে অবস্থায় আছে অবস্থায় মারা পড়বে রসুল্লাহাম আরো বলেছেন ওলা তাকুমান কেমত সংঘটিত হয়ে যাবে হাওদাহু সে তার সে তার জন্তুর পানি খাওয়ার স্থান ঠিক করতেছে ফলায়ুসি সেখানে পানি পান করতে পারবে না ওলাতা কুমান্য সা। কেয়ামত হয়ে যাবে না কেয়ামত এত দ্রুত সংগঠিত হয়ে যাবে তার প্রথম পর্ব যখন ধ্বংস হবে সবকিছু এই ধ্বংস হবে যে জিনিসটি দিয়ে সেটা হচ্ছে সিঙ্গায় ফুতকার এই সিঙ্গের উপর আমরা ইমান আনি কোরআনে কারিম আল্লাহ তারবার সিঙ্গার কথাটি বলেছেন অনুভেখা সুর অনুপখাবি সুর সুর শব্দটি অর্থ হচ্ছে সিঙ্গা যা আমাদের অনেক সময় দেখা যায় যারা বংশীবাদক তারা মুখে পুরে রাখে বড় ধরনের এক ধরনের সিঙ্গার মতো প্রথমে চিকন থাকে তারপর বড় থাকে সেটা বড় করে আওয়াজ হয় একটা আওয়াজ হলে সেটা কঠিনভাবে সেখানে বড় হয়ে দেখা দেয় সেইটার নাম হচ্ছে সিঙ্গা হাদিস রসল্লা বলেছেন फुक एम फू दे शब्द बर्धित शब्द कारी जिन जाम हाके मृष्टि बर्णा कर এখানে সুর শব্দটির বিভিন্ন অর্থ থাকলেও মোট কথা মত এটার মাঝখানে খুব মোটা এটা ফুত দিলে যেমন আওয়াজ বর্ধিত আকারে আস্তে আস্তে বাড়তেই থাকে সেরকম সেটা হচ্ছে সুর হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালা কোরআন করিম বলেছেন যে অনুভাফি সুর সামানা ওয়াথি ওয়ামান ফিল আর আর সিঙ্গায় ফুতকে দেয়া হবে তখন বেহোস হয়ে যাবে আসমান জমিনে যা আছে তা সবাই ইল্লা আমরা আল্লাহ তারা যাদের চাইবেন সেটা ব্যতীত অর্থাৎ আকাশের যারা যেগুলি নষ্ট হওয়ার চান না সেগুলি নষ্ট হবে না তোর মধ্যে আছে জান্নাত জাহান নাম এবং জান্নাত জাহান নামের যত ন্যামত আছে অথবা যত আজাব আছে এগুলি ধ্বংস হবে না এটাই বিভিন্ন হাদিস থেকে আমরা পাই এবং যারা আলোচনা ইনশাআল্লাহ আমরা সামনে করব। তাহলে বোঝা গেল যে এই শিঙ্গায় ফুতকারের সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে এর মধ্যে আর কোন কিছু অবশেষ পৃথিবীতে আসমান জমিনে কোন কিছু যেগুলি ধ্বংস হওয়ার সেগুলি কোনো কিছুই অবশিষ্ট থাকবে না এক হাদিস রসুল্লাহ বলেছেন যে আপনাকে দেখছি বিমর্ষ দেখাচ্ছে রসুল্লাহাম তখন বললেন যে আমি কিভাবে শান্তিতে থাকতে পারি অথচ ইসরাফিল সিঙ্গা মুখে নিয়ে বসে আছে কান লাগিয়ে আছে কখন তাকে নির্দেশ দেয়া হবে এই সূরের যে অধিপতি অর্থাৎ ইসরাফি আল্লাহলাম তিনি সিঙ্গার একটি অংশ মুখে নিয়ে আছেন প্রস্তুত হয়ে আছেন আর্সের দিকে তাকিয়ে আছেন এই সময় এই আর দিকে তাকিয়ে আছেন তিনি ভয় পাচ্ছেন যে এমন সময় নির্দেশনা দেয়া হবে তার চক্ষু চোখ চোখের পাতা বন্ধ করার সময় হয়তো নির্দেশনা দেবে এই জন্য চোখ খোলা রেখে তিনি শুধু আছেন। কখন কখন তাকে নির্দেশনা দেয়া হবে যে তুমি সিংহে ফুঁতকাও ফুঁৎকার দাও আর তিনি ফুঁতকার দিবেন রসুল্লাহ আসলাম বলেছেন কান্না আইনে হে কাউ কাবা আনে দুর রিয়া আনে তার দুচুখ যেন ঊর্ধ্ব আকাশের দ্র তারকার মতো নক্ষত্রের মতো জল জল করছে অর্থাৎ আল্লাহ তালার নির্দেশ মোতাবেক তিনি সিংহা মুখে নিয়ে বসে আছেন এবং শুধু বসে নয় তীক্ষ্ণ দৃষ্টিতে আশের দিকে তাকিয়ে আছেন কখন তাকে নির্দেশনা দেয়া হবে সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে তিনি কাইফা আনর্ম আমি কিভাবে শান্তি থাকতে পারি ওকাদ ইলতাকামা সাহেব কারনা। যে যাকে সিঙ্গায় ফুতকা আর দেওয়ার নির্দেশনা দেওয়া যায় তিনি সিঙ্গা মুখে নিয়ে বসেছেন ও হ্যাঁ তার চেহারা তার কপালকে নিচু করেছেন বাঁকা করে রাখছেন ও আসগা সামরাহ কান খাড়া করে রাখছেন ইয়ন্তরু আই মারা সে নির্দেশ আইমারা আইন ফাঁকা যে তাঁকে নির অপেক্ষা করছেন তিনি কখন তিনি তাঁকে নির্দেশ দেয়া হবে আর তিনি সাথে সাথে সিঙ্গা ফুঁতকার দেবেন তখনই তিনি সিঙ্গা ফুৎকার দেবেন তখন মুসলিমরা বললেন সাহবায়ক রাম বললেন কাইফান আকুলিয়া রসুলাল্লাহ हाँ अल्लाह रसुल आपने ये तो भय देखा कि करते कि बोल रहा तक रसुल्लाह सल्लाहलमू तुम्हारा बोलो हसबुल्लाम्अक आल्ला जथेष एम कर्म विधायक तो आल्ला रब्बीना रबर उपरेवक् कर जो मानूष दुनिया पुखे जो किस करुक ना क्या तरह सब समय ख्याल रखा दरकार जो रब इज्जत तावक् था होते ध्वस जेत अनिवार्य प्रत्येक मानुष के कबरेते जा कबरे तक आगे जाबना सिंगे फुतकर साथ मारा पड़े तरा ध्वसर मध्य सब ध्वसर शिकार सबा तो तीके आल्लासे फिर देते हूतरा सब समय आल्ला अल्लाहर पर तोक्कुल करतेवक्ल ना आल्ला रब्बीना रब तोवक् करते बोलते हैं हसमुन अल्लाह ओ नमल वकील हसम्लाह नमल वकिल আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কত ইন উত্তম কর্মবিধায়ক এই দোয়া সব সময় করতে হবে যাতে করে আল্লা রব্বের কাছে গেলে তিনি আমাদের এই আমাদের এই অবস্থা আমাদের দুরবস্থা আমাদের তার কাছে বিনীত অবস্থা দেখে তিনি আমাদেরকে পার করে দিতে পারেন সেদিনের কঠিন বিপদ থেকে এই এই দিনটি যেই দিন সিংহায় ফুদ দেয়া হবে সেই দিনটি কি দিন হবে কোন দিন হবে সে বিষয়ে কিন্তু হাদিসি এসেছে রসুল্লাহাম হাদিসে দেখা যায় তিনি বলেছেন এই দিনটি হবে শুক্রবার এই দিনটি হবে ইমজুমা রসল্লা সাল্লা বলেছেন খাই তালাত আলি যে যেই উত্তম দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয়েছে সেটা হচ্ছে জুমার দিন ফি হে আদম এর মধ্যে আদমকে সৃষ্টি করা হয়েছে অফি হে উদ্কাল এই দিনেই শুক্রবারেই তাকে জান্নাতে প্রবেশ করা হয়েছে অফি হে ওখরে মিনহা হা এই শুক্রবার দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে ওয়ালায়তা কুমুসারত ইম জুমা আর জুমার দিন ব্যতীত্ব কেমত কায়ম হবেন অর্থাৎ এই সিঙ্গায় ফুৎকারের জিনিসটি জুমার দিনে সংগঠিত হবে এবং সেই দিনেই এই জন্য জুমার দিনে অনেকেই ভয়ে থাকে কখন তাকে কখন তাকে এর উপর এই নির্দেশনা দেয়া হবে এবং মানুষ এবং মানুষ এবং মানুষ এবং জিন ব্যতীত অন্য সবাই তারা ভীত ভীত থাকে যে এই না এই শুক্রবার নাকি সে শুক্রবার আমাদের জীবন হয়ে যায় রসুল্লাহামের থেকে আরো এসেছে তিনি বলেছেন দিনটি তাদের পুনরুত্থানো হবে আউসিনে আউস তিনি বলেন যে ইন আফ মিন আফদাম জুমা তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সেদিনে মানুষ মারা পড়বে সলাতে ফি সুতরাং তোমরা আমার উপর বেশি বেশি করে সলাত আদায় করা সলা আলাইয়া কারণ তোমাদের সলাৎ আমার কাছে পেশ করা হয় সালাদ আমাদের কাছে আমরা বলেছেন আনাসী আলমবালাম বলেছেন ওরেদাত আলিয়াল আয়াম আমার কাছে দিনগুলোকে পেশ করা হয়েছে অর্থাৎ সমস্ত দিন আহ বার বারগুলোকে পেশ করা হয়েছে আমি জুমার দিনকে দেখতে পালাম এর মধ্যে তার মধ্যে বলা হলো যে এই দিন এত স্বচ্ছ সুন্দরের যে কালো দাগটা তা হচ্ছে কেয়ামত এই দিনে অনুষ্ঠিত হবে এই অন্য একটি হাদিসাম বলেছেন খায় তলাত ইম জুমা উত্তম দিন হচ্ছে যেদিন যেদিন কেয়াম যেদিন যেদিন সেদিন হবে উত্তম দিন সেটা হচ্ছে জুমার দিন কেন উত্তম দিন যে যাতে সূর্য উঠে সেদিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন কেন ফি হে খোলে কা আদম সৃষ্টি করা হয়েছে ও ফি এ হবতা এর মধ্যে তাকে দুনিয়াতে নামিয়ে দেয়া হয়েছে ও ফি হে তি বালি এই দিনটিতেই এই দিনটিতেই তার তও বা কবুল করা হয়েছে ও ফি হে মা তা এই দিনেই তিনি মারা গেলেন অফি হে তা এই দিনেই কেয়ামত সং করতে থাকে দিন ভয়ে জুমার দিনে সকাল থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত সাফা কামিনা সা না কায়েম হয়ে যায় সেই নাকি ধ্বংস এসে যায় ইন মানব এবং জিন ব্যথিত তারা বুঝতে পারে না তাদের ধ্বংসের বিষয়টি কিন্তু অন্য সমস্ত প্রাণী বুঝতে পারে যে তাদের কি অবস্থা হবে এবং কি অবস্থা তার প্রতিত হতে যাচ্ছে এই বিষয়টি তারা বুঝতে পারে সমান দর্শকবৃন্দ আমরা এই বিষয়টি আলোচনা করবো এই জন্য যে বিষয়টি বিষয়টির সাথে আমাদের পরবর্তী বিষয়টি সম্পৃক্ত অর্থাৎ বাস পুনরুত্থান সম্পৃক্ত মনে রাখবেন কতবার সিঙ্গায় ফুটকেয়ার দেওয়া হবে বিষয়টি আমাদের আলোচনার বাকি আছে পরবর্তী পর্বের সাল আমরা জানাবো আপনাদেরকে যে সৈয়া হাদিস মোতাবেক এবং কোরআন কারিমের ভাষ্য মোতাবেক কতবার সিঙ্গায় ফুট কেয়ার দেওয়া হবে এবং দ্বিতীয় প্রথম ফুট কেয়ারের ফলে দ্বিতীয় ফুত কখন দেওয়া হবে এবং সেই ফুট সাথে সাথে কি সংগঠিত আল্লাহ সেটা বলে দিয়েছেন ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তালার কাছে এই দোয়াই আমরা করছি ও আখা আনান ও সালামালকুম ও রহমতুল্লাহ